السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشهف الأنبياء والمسلين نبينا محمد ولا آله وأصحابه أجمعين وبعد قال الله سبحانه وتعالى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ كما كَمَا كُتِبَ لَلَّذِينَ مِنْ خَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ عن رضي الله تعالى عنها قالت كان قالت كان gangsع دخل قالت ا Rouha загل العشر اواخر من الغرضان عن عاشة رضي الله تعالى عنها قالت اذا دخل العشر من رمضان كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل العشر من رمضان احيا ليله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 ইফতার মাহফিলের সম্মানিত মুক্তারাম প্রোগ্রামের পরিচালক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইফতার মাহফিল উপস্থিত দেশবরণ্য ওলামাইক রামদের মধ্যে সুননার শক্তিকার অনুসারী সুনার দিকে আহ্বানকারী আলেমদের নির্ভরযোগ্য ব্যক্তিবর্গ हजरतुल्लम इक्राम आज के इफतार महाबीरे उपस्थित सम्मानिता आलोचना जातिमदे से प्रायपर के आलोचना शुरू हो शेख अकरामुजाम सालाम अत्यंत गुरुतवपूर्ण किस विषय ने अपन साथेयर कर रपारा कि प्रश्न कर प्रश्न उत्तर देना तरह अत्यंत गुरुतपूर्ण किस विषय सामने अत्य श्रोता व्यक्ति आलेम दिन डमदुल्लाह तषारी साहेब अत्यंत चमत्कार भाव सुंदर उपस्थापनारमे अनेक गुरुपूर्ण कथा तुम धरे साथे ज प्रजेक्ट रही है मस्जिद मद्रासा जो कमप्लेक्स कमप्लेक्स दान करार्ज्जन आपदा के उधुर्त अनुप्राणित कराला हब्बुल आलमी मेहरबाणी अनेबारे उदार भाव मुक्त हस्ते जेटा बला है मुक्त हस्ते मस्जिद मद्रासा जो दानों इफ्तार यूर्व मुहूर्त आल्लाहबुल आलमी के का दुआ कर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 এই সিয়ামের প্রকৃত টার্গেটে যদি আমি আপনি পৌঁছতে হয় তাহলে সিয়ামের যে মৌলিক দাবিগুলো আছে সেই দাবিগুলো আমাদেরকে পূরণ করতে হবে রাসুল্লাহ সাল্লাহ একটি একটি করে তার হাদিসের মধ্যে এর দাবিগুলো তুলে ধরেছেন বলে দিয়েছেন এর অন্যতম একটি দাবি হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ইসলাম হাদিসের মধ্যে এইভাবে বলেছেন যে মেললাম ইয়েদা আকাউলের জুল যে মিথ্যা কথা ছাড়তে পারলো না আমাদেরকে মিথ্যাকে পরিহার করতে হবে আপনি আমি শুধুমাত্র বারাহারকে পরিহার করছি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 কিন্তু দেখা যায় যে সিয়ামের মধ্যে আমরা পাশাপাশি মিথ্যা যা আছে মানে সেগুলো করে যাচ্ছি আরো কমন হয়ে যাচ্ছে আমাদের একটা মানে মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেমন মানুষের কাছে মোবাইল থাকে মোবাইলে জিজ্ঞেস করে আপনি কোথায় আছেন বলে আমি অমক অমক জায়গায় আছি আসলে আছে আরেক জায়গায় ডাহা মিথ্যা কথা বলে যাচ্ছে এইভাবে এখন মিথ্যাটা আমাদের একটা সমাবজাত বিষয় পরিণত হচ্ছে বন্ধুগণ মিথ্যাকে পরিহার করার জন্য আল্লাহ রাসু সাল্লা হাদিসের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যদি আমি সত্যিকার সাইয়ে হাকিফ প্রকৃতার হতে চাই তাহলে আমাকে পরিহার অন্যতম একটি দিক হচ্ছে একটি সেটি হল লোকদের মাঝে গীবত চর্চা করা পৌরিন্দা যেটাকে বলা হয় থাকে। বন্ধুগণ সিয়াম পালন করার পর আমরা লক্ষ্য করেছি অনেককেই বেহুদা অপ্রয়োজনীয়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 আমাকে বিভিন্ন জায়গা থেকে বলেছেন অনেক সময় দেখা যায় যে আমাদের বোনরা যখন একসাথ হয় অপ্রয়োজনীয়তু কিছু কথার মধ্যে লিপ্ত হয়ে যান যেগুলোর সাথে মানে নিজের আমলের সাথে প্রয়োজন নেই কারণ আমাদের মোমিনদেরকে একটা জিনিস জানতে হবে মোমিনদের অন্যতম বৈশিষ্ট্য অবশ্য মানবতারা সুরাল মিনুনের প্রথম এগারোটি আয়তের মধ্যে তুলে ধরেছেন সেখানে আল্লাহ রাবুল স্পষ্ট করে বলেছেন মোমেন্দা বেহুদা অনর্থ ফালতু কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে এই জন্য রসুল্লাহ সাল্লাহ বলেছেন একজন মুসলিম ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে এটি তার সঠিক ইসলামের পরিচয় হচ্ছে এটি যে সে তার যেটা প্রয়োজন নয় যেটা তার সাথে কনসার্ন নয় তার সাথে সম্পৃক্ত নয় এমন বিষয়কে সে বর্জন করবে আমরা আসলে এগুলো বর্জন করি না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 জগৎ ইহুদি জগৎ আজকে হুইসই করে সারা পৃথিবীকে সম্পূর্ণ বিষাক্ত করে তুলত কিন্তু মুসলমানদের অবস্থা হচ্ছে এই মুসলমানরা আজকে কেন যিনি ইসলাম সম্পর্কে তাদের কোন খোঁজ খবর নেই অবস্থাটা হচ্ছে এই তারা তাদের কিছু করার নেই তা শুধুমাত্র দেখে দেখে অবলীলা দেখে যাচ্ছে আমরা সেই অবলীলা দেখে যাচ্ছি আমার বন্ধুগণ কেন এই অবলীলা আমরা দেখছি এর একটি ভারাত কারণ হচ্ছে মূলত আমরা আমাদের এবাদত ইসলামকে আমরা বুঝতে পারিনি আমি আমার ক্লাসের স্টুডেন্ট কৌতূহল এই কবে ইসলাম গ্রহণ করেছো একজন যদি বলতে পারে কবে ইসলাম গ্রহণ করেছে। আমি তারপর বললাম ঠিক আছে ইসলাম গ্রহণ করেছো জানতে পারলে না আচ্ছা তুমি মুসলিম কিভাবে হয়েছো সেটা অন্ত আমাকে বুঝাই দাও বলে যে আমি মুসলিম হয়েছি বলে আমি তাও তো জানি না আমার বন্ধুগণ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 ইসলামের বক্তব্যকে মানুষের কাছে তুলে ধরার জন্য আমি একথা আমার বিভিন্ন আলোচনার মধ্যে বলেছি কেয়া মত জিজ্ঞেস করবেন না যে কয়জন লোককে তুমি জাহান্নামে দিয়েছ কয়জন লোককে তুমি কাফের করেছো কেয়া মত দিন এই প্রশ্ন আল্লাহর রাবুল আলমিন আপনাকে করবেন না কিন্তু যদি আপনি একজন লোককে ইমানদার বানাতে পারেন একজন লোককে জান্নাতের পথে নিয়ে আসতে পারেন অবশ্যই এর প্রতিদান আল্লাহ সুবাহ আল্লাহ কেমন দিন আপনাকে দেবেন যে কাদেরকে জাহান্নামে দিলাম কাদেরকে জান্নাত দিলাম কাদেরকে আমরা কাফির বানালাম এই দায়িত্ব নিয়ে আমরা কেউ আসি নাই এ দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই আল্লাহ রব্বুলের কর্তৃত্বের মধ্যে হাত দেওয়ার অধিকার কোন আলেমের নেই কোন আলেমের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব হচ্ছে আমরা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করব তাই আমাদের কাজ যে উদারতা অবলম্বন করতে হবে যে সমস্ত বন্ধুদের ভুল আছে তাদের ভুলের জন্য তাদেরকে আপনি তিরস্কার করতে করতে তাদেরকে জাহান্নামে দিয়ে দেবেন তাদের কাছে অথচ হক কথা পৌঁছাতে পারলাম না তাহলে আমরা দুঃখ আমাদের দুঃখ থেকে যাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মুসলিম উম্মা আজকে এই যে দুর্বল হয়ে গিয়েছে দুর্বল হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হুকুম তোমরা পরস্পরের মধ্যে বিভেদ তৈরি করো ফেতে তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে না কেমন হয়ে যাবে ওতে ঝাবারি হুকুম তোমাদের শক্তি হারিয়ে যাবে তোমাদের শক্তি চলে যাবে আজকে মুসলিম উম্মার শক্তি হারিয়ে গেছে এইভাবেই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 এটি আমার কাছে ভালো লেগেছে কারণ আছে তাদের ইসলামের যে কৌতূহল আছে সেই কৌতূহলটুকু মূলত এটি খুব ভালো এই কৌতূহলকে কাজে লাগিয়ে বিভেদ যাতে না হয়। আপনি ইসলাম সম্পর্কে জানার জন্য চেষ্টা করুন ইসলাম সম্পর্কে জানার জন্য চেষ্টা করুন কিন্তু এখন সোশ্যাল মিডিয়াগুলো সহ বিভিন্ন মিডিয়া দেখা যাচ্ছে যে ইসলামের পরিচয় দিয়ে मुस्लिम उन्मा के मध्य वो ठेले दीच है तम भी भाई मानुष्ट विभ्रांत करपचेषा चला सोशल मीडिया गुरु से कहना सतर्क कर दी মধ্যে যারা বদভ হয়েছিল যারা হেদায়ত থেকে মাহরুম হয়েছিল এই খারেজি সম্প্রদায় তাদের পরিচয় দিয়েছিলাম সামনে এসে মসজিদে দাঁড়িয়ে গেল কোরআন করিমকে হাত দেখিয়ে তারা বলেছিল যে এই কোরআন হবে আমাদের মাঝে আর তোমার মাঝে ফয়সালাকারী ইল্লা আলিল হুকুম হবে একমাত্র আল্লাহ জেকে হক দাবি করছ সত্যি কথা হচ্ছে তুমি এর মাধ্যমে বাতিল এর দিকে তোমাকে নিয়ে যাচ্ছ বাতিলের দিকে ছেলে যাচ্ছ তোমার উদ্দেশ্য হচ্ছে বাতিল তোমার উদ্দেশ্য হচ্ছে বাতিল এই জন্য খেয়াল রাখতে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এই সমস্ত হকালি প্রতারণার মধ্যে পড়বে না দ্বিতীয় এই মধ্যে যারা পদভ্রষ্ট হয়েছে অনেক কথা রয়েছে আমি বললাম না আজকে বলার সুযোগ নেই দ্বিতীয় এই মাতের মধ্যে যারা পদভ্রষ্ট হয়েছে তারা হচ্ছে মমতা যারা সম্প্রদায় তারা তাদের নাম দিয়েছে আহলুদ তৌহিদ নাম দিয়েছে তারা তারা হচ্ছে তারা তৌহিদের অনুসারী আসলে কি তৌহিদের অনুসারী নাকিরা তৌহিদকে এই জমিনের মধ্যে সর্বপ্রথম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামসাল্লাম তৌহিদকে যেভাবে রেখে গিয়েছিলেন এই তৌহিদকে যারা বিনষ্ট করেছিল তারা হচ্ছে এই মহতাজ জেলা সম্প্রদায় অথচ তাদের নাম দিয়েছে আহলুদ তৌহিদ এই আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই এই ধরনের চটক দার নাম এই ধরনের চতুর্মে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই এই সমস্ত বিভ্রান্তির মধ্যে আপনারা করবেন না এই শৈতানরা বিভিন্ন ভাবে কলা করে কিন্তু শৈতান তো আসলে বললেন সারা পৃথিবীর ওই আদম থেকে আরম্ভ করে সে কাজ শুরু করেছে তার অভিজ্ঞতা অনেক দীর্ঘ তিনি ডক্টর মুস্তদ্দিনীর পিসরেও কাজ করে আমার পিছনে কাজ করে আক্রাবানের পিছনে কাজ করে চেষ্টা করে আর কি কাজ করে বলতে আমি এটা বুঝেছি চেষ্টা করে যাচ্ছে কোনো চান্স পাওয়া যায় কিনা বুঝতে পেরেছেন সুতরাং এই সময় তার অভিজ্ঞতা অনেক বেশি তার অভিজ্ঞতাকে সে কাজে লাগিয়ে আমাদের আজকে হেদায়তের দিকে অগ্রসর হচ্ছে তাদেরকে এখন এর মধ্যে করেছে পরস্পরের হচ্ছে এই লেলিয়ে দেওয়ার কাজ থেকে আপনারা নিজেদেরকে সরিয়ে নেবেন আসুন হক জানার চেষ্টা করুন একজনের পিছনে লেগে যাওয়ার চেষ্টা করবেন না আরেকজন এক আলিমের পিছনে লাগার চেষ্টা করবেন না এক আলিমের বিরুদ্ধে আরেক আলিমকে লাগানোর চেষ্টা করবেন না আমার কাছ থেকে বতুয়া নেবেন আবার টেলিফোন করে ডক্টর মুস্তউদ্দিন কাছে বোধয়া বলবেন যে ডক্টর সাইফুল এটা বলেছে আর আপনি এটা বলতেছেন আবার ডক্টর মুস্তিনের থেকে টেলিফোন করে এরপরে আকরামের কাছে টেলিফোন করবেন বলবেন যে ডক্টর মুস্তদ্দিন আপনি কথা বলতেছেন একটা তৈরি করার জন্য চেষ্টা করবেন এগুলো সবচেয়ে বড় খারাপ কাজ আপনি হয়তো মনে করছেন যে এগুলো ভালো কাজ করছেন বন্ধু এটি ভালো কাজ নয় এই কাজগুলো আপনারা করবেন না আপনারা জানার চেষ্টা করুন জানার মাধ্যমে মূলত নিজেকে হৃদায়তের উপদেষ্ট করার চেষ্টা করুন আলেমদের মাঝে করা একের পেছনে দেওয়ার এই কাজগুলো করবেন না এগুলো করলে আপনার হেদায় থেকে মাহরুম হয়ে যাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সত্যিকার অর্থে এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন এবং এই সুন্দর করেছেন সবাইকে সবাই সক্রিয়া জানাচ্ছি আল্লাহ সুহান আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ রাবুল আলমিনে ইফতার মাহফিলকে কবুল করুন আর আমাদের একটি স্বপ্ন সেই স্বপ্ন হচ্ছে আমার কাজ উঠবে ইসলামের সহি কথা শূন্য কথা আমরা লোকদের সামনে তুলে ধরতে পারবো আল্লাহ রাবুল আলমীদের কাছে ফরিয়াদ করছি এই ইফতারের এই মুহূর্তে আল্লাহ তালা মেহরবানি করে আমার কাছ কবুল করুন বলুন আমি হাজা নবীগিনা মোহাম্মদি ওসাল্লাম